যদিও চার বছর ধরে গত চার বছর ধরে আমরা কাজটা করে যাচ্ছি আর নানান অনুষ্ঠানের মধ্যে হলো তবে ওনাকে ধরে আনতে পারিনি আজকে পারলাম খুব খুশি হলো আর তৃপ্তিদের লং ইন্টারভিউ অলরেডি আমরা রেকর্ড করেছি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার ইন্টারভিউ করেছি তার অনেক কথা জানতে পেরেছি আর তাই আমরা ভাবলাম যে আজকে তৃপ্তিদের আর একটা দিক নাট্যকার শ্রীমতী তৃপ্তি মিত্র তার সম্পর্কে আমরা একটু জানি কেন আমরা ওকে প্রধানত মূলত অভিনেত্রী হিসাবে জানি তারপর নির্দেশিকা হিসাবে জানি নাট্যকারের হিসাবে খুব অল্প পরিচিত আমরা তবে উনি বেশ কয়েকটা নাটক লিখেছেন আর ওই সূত্রে আমাদের ইন্টারভিউর সূত্রে ওর কথাগুলো বলেছিলেন তা আজকে আমরা ওকে তার একটা নাটক পড়বার জন্যে আমন্ত্রিত করলাম আমি তৃপ্তিদির নিশ্চয়ই এই নাটক লেখার পেছনে একটা কিছু হয়তো ছোট্ট গল্প আছে কোনো ওকেজন আছে কোনো যার জন্য লিখলেন সেইটা একটু ভূমিকা দিয়ে নাটকটা পড়ুন আমাদের সবার তরফ থেকে নাট্য নাট্যসোধ সংস্থানের তরফ থেকে তাকে আমি স্বাগত জানাচ্ছি আর তাকে অনুরোধ করছি উনি যা বলতে চান যদি আর কিছু যদি বলতে চান তাও বলে নাটকটা না আমার বলবার বিশেষ কিছু নেই বলবার এই আমি তো যেমন অভিনয়েও আমি ইচ্ছে করে আসিনি আমার কোনোদিন ছোটবেলা থেকে কোনোদিন মনে হয় নি যে আমি অভিনেত্রী হব। সেরকম নাটকও আমি কোনোদিন ভাবিনি নাটক কেন আমি লিখবো এই কথাটাই ভাবিনি সেই ছেলে যেমন বাঙালি ছেলেরাও কবিতা লেখে মেয়েরাও লেখে সেরকম একটা স্কুল টু স্কুলে হয়েছিল তা যাই হোক এটাই নাটক লিখবো মানে কি তখন উনিশশো ষাট সাল হবে তখন আমি সেতু করি বহুরূপী পত্রিকা তখন গঙ্গা পদ সম্পাদক উনি চালাতেন তা উনি বললেন যে এরকম নাটকের পত্রিকায় নাটক যায় না মনে নাটক লিখে দাও তখন আমি তো আকাশ থেকে পড়লাম আমল আমি কি নাটক লিখবো আমি এমনিই লিখতে পারি নাটক লিখব চেষ্টা করো না চেষ্টা করো না তা একটু গল্প লেখার জন্য একটা প্লট আমার মাথায় ঘুরছিলো তা উনি চেপে ধরতে সেইটা নিয়ে নাড়াচাড়া করতে করতে তখন ছদ্ম নামে শিবতোষ ভাদরী বলে আমি কয়েকটা নাটক বউরুপিতে দিই বৌরূপিতে বেরোয় সেগুলো তা প্রথম নাটক হয়েছিল বলি বলে একটা নাটক আমি লিখেছিলাম আর সেটা বহুরূপিতে ছাপা হয়েছিল শিবতের ভাদুরি নামে তা যাই হোক তারপরে আবার ওই রকম হলো আবার শিবতোষাদি বলে দুটো তিনটে চারটে নাটক বোধ হয় বেরিয়েছিল তারপরে নিজের নামেই লিখেছিলাম সুতরাং সেটারও গল্প আছে চিত্ত ওর নাটক নিয়ে শুরু করে হঠাৎ হিরো হিরোইন দুজনেই হয়ে পড়ায় আমার বয়সীদের নিয়ে করতে গিয়ে আমাকে একটা নাটক তাড়াতাড়ি করে লিখতে হলো সে নাটক কিরম হয়েছিল না হয়েছিলো সেটা আমারও বলবার কথা না কিছু না আমি তা যাই হোক এটা আমি একটু ইয়ে করেই লিখেছিলাম এটারও একটা আগের একটা গল্প আছে আমি ওরকমই সালে একষট্টি বাষট্টি সালে একটা সত্যি ঘটনা কাগজে বেরিয়েছিল যে ওই বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে তাদের প্রবলেম হয় বলে তাদের একটা ক্রাইসিস হয়েছিল এবং তারা একটা ডিসিশন নেয় শেষ জীবনে তা আমার মাথায় ঘুরছিল তারপরে একাত্তর সালে শুরু করে লিখতে লিখতে লিখতে চুয়াত্তর সাল হয়ে যায় তারপরে এটা বোধ হয় বসুমতিতে ছাপার জন্য নিয়ে গেছিলো ওরা উনআশি সালে না আশি সালে আমার মনে পড়ছে না সংখ্যায় ছাপা হয়েছিল তাই আমি পড়ি গল্পটাও আগের থেকে বললাম না বেশি কিছু কারণ এটা পড়তে পড়তেই বোঝা যাবে ডান দিকে পেছনে একটা সিঁড়ি ওপরে উঠে গেছে মানে দোতলা বা হাফ দোতলা গোছের সেখানে একটা দরজা পর্দা আছে অভিনেতাদের বা দিকে পেছনে আর দরজা মনে হয় প্যাসেজ আছে তার পিছনে আরো ঘর আছে হাত ওলা গেঞ্জি বা ছোট হাত ওলা পাঞ্জাবি আর ধুতির খুঁটে কিছু তরকারি ফল ইত্যাদি বাধা সময় সন্ধ্যা ঠিক আছে আর বুড়ো দিতে থাকে বলে আর এগুলো এইসব উচ্চের এনে কিবা দরকার না মানে সন্ধ্যের মুখে এগুলো খুব সস্তায় যাচ্ছিল ধরো আম তো শেষ হয়ে ভাবলাম নিয়ে যাই টাকায় দুটোর বেশি তো পাওয়া যায় না এই সন্ধ্যের মুখে বাড়ি যাবে বলে তিনটে করে দিচ্ছিল পকেটে দেখলাম থাক থাক তুমি এত কষ্ট করে আম আনলে এ হয়তো কেউ মুখেই তুলবে না তুমি তো নিজে আম খামো না তাহলে তুমি একটু খেয়েও মা খারাপ কেউ খাবে না আর আমি আম খাবো তাও যদি বুয়াইটা আম ভালোবাসতো আরে কেউ খাবে না বলেই তো তুমি খাবে তুমি তো আম ভালোবাসো যখন আমি কিনি তখন কি আমি সে কথা ভাবিনি বলে মনে করছো থাক থাক ও কথার চেঁচি মেচি তোমাকে বলতে হবে না বিপ্লবের টাকানো হাত পাঠানো হাত খরচ দিয়ে আমার শখের জন্য কিছু কিনেছ শুনলে রত্নার রক্ষে রাখবে না কেন রত্নার এই যে সেদিন শটপুটি দিয়ে খাবার ইচ্ছে হলো তা আমি জেলেদের বলে খুঁজে পেতে এনে দিইনি নাহলে এখানে কি চাইলেই শটপুটি মাছ পাওয়া যায় অঘর জেলে তো বলেই বসলো একদিন যে বাবু আপনি যেমন করে মাছের তাকাটা দিচ্ছেন বাকি টাকার জন্য লোকে এমন করে তাকাটা দেয় না খেয়ে তো আর কাজ নেই কেবল ওই ঘুরে বেড়ানো আর ওই ছোট লোকদের সঙ্গে বন্ধুত্ব ছোট লোকদের মুখেতে ভাষাটা শুনতে পাই গেও পার্টিশন হবার পর রংপুর ছেড়ে চলে যেতে হলো কলকাতায় ওকালাতি ছেড়ে করতে হলো স্কুল মাস্টারি ভেবেছিলাম সেই এঁদো পচা বাড়ি মতো বাড়িতেই বুঝে জীবনটা কাটবে শেষ হবে জীবন তা হলেও না ভগবান ছেলে মেয়েদের পেছনে ঢেলে আজ নিঃস্ব ভিকি হয়ে বসে আছে নিজের স্বাস্থ্য পর্যন্ত বলে তখন ওসব কথা এখন এসব কথা বলে আর লাভ কি তা ভগবান ভগবান বলেইবে লাভ কি লাভ তো আমার খুব হয়েছে ঘর বেছে যাই এগুলো রেখে আসি বুড়ো হলে যে মানুষ খিটখিটে হয়ে যায় তোমাকে দেখলে তা টের পাই বুড়ি বলে আর তোমাকে দেখলে মনে হয় বুড়ো হলে মানুষ পাথরের বুদ্ধ হয়ে যায় না হলে এই দশা মনের কথা ঠিক ঠিক করতে বলছে তা বললেও তো কোনো দোষ হয় না আমার মতো বোকা আছে বলো যতবারও বলি নাও তবে ভুলতাই বা কি করলাম মানুষ সংসার করে রোজগার করে কেন সত্যি তো কেন এক নম্বর হলো ভালো করে থাকবে বলে হম আর দুই নম্বর হলো ছেলে মেয়ে ভালো করে মানুষ করবে বলে আর তিন নম্বর শেষ বয়সে কিছু সংস্থান করতে করবে যাতে মৃত্যুটা সহজ হয়ে ওই তিন নম্বরে ভুল হয়ে গেল ওই সংস্থান আমার বাবা আমাকে মানুষ করে বলেছিলেন পয়সা যাওয়া আমার দরকার কি উপযুক্ত ছেলে আমার ওই তো আমার অ্যাসেট না আমার বাবাকে আমি কষ্ট পেতে দিইনি আর আমার দুই ছেলে উপযুক্ত দুই মেয়ের বিয়ে দিয়েছি উপযুক্ত জামাই পেয়েছি সবাই উপযুক্ত সব উপযুক্ত তবে বৃদ্ধা ফিরে কি আসে উপযুক্ত আমার দুই দুই ছেলে উপযুক্ত উপযুক্ত জামাই তবে এত কষ্ট কেন আমরা ওদের কাছে উপযুক্ত নয় উপসর্গ তাই উপসর্গ আমরা উপসর্গ না তো কি তবে কষ্ট কষ্ট বলছো কেন খেতে পড়তে তো এখনো দিচ্ছে কিন্তু এই কি জীবন তিন মাস রত্নার কাছে তিন মাস ঝর্নার কাছে বুড়ি বলে তিন মাস কাছে, তিন মাস বিপ্লবের কাছে কেমন সুন্দর বছর ঘড়িয়ে যায় হ্যাঁ গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত কেটে যাচ্ছে বেশ বুড়ি বলে বেয়াল্লিশের বিপ্লবের পরেই বিপ্লব হলো বলে তুমি নাম রাখলে বিপ্লব হ্যাঁ ও যখন পেটে তখন তুমি আন্দোলন করতে গিয়ে জেলে গেল কারাগারে বাসুদেব এসব নাম সে কেলে বিপ্লব কত একেলে হলো বলতো কাস করলে টিসকোতে সবাই ওকে ডাক বলে মিস্টার চৌধুরী অবশ্য কেউ কেউ চৌধুরী সাহেব বলে বাড়ির ফটকে ও বাড়ি আবার কি চাপ যাই মনুষ্যত্ব চাই বিবেচনা যা আমাদের ছিল একটা মধুমাতাল একটা শুনলাম দিল্লিতে ঝর্না নাকি মধ্যরেছে ধরেছে খবর আবার তোমাকে কে দিলি তাহলে পার্থ কি নাম ওই কি মডেল হয়েছে কি ওদের প্রবৃত্তি তাই করছে প্রবৃত্তি তুমি ওসব সাপোর্ট করো করি যে যুগের যা তুমি তো বলো যুগের হাওয়া অস্বীকার করা যায় না হাওয়া বিষাক্ত হলেও তাকে স্বীকার করতে হবে যেন বাচ্চা মেয়েকে যেমন বাচ্চার ছেলেরা চরমারের ঝগড়া করতে ওরকম ভাবে তারপর তারপর হাতটা চরের ভঙ্গিতে ধরে রেখে বলে আবার বলো বলো সাপোর্ট করো সাপোর্ট করো আমরা কি ঠিক করে জানতাম আমরা কি চেয়েছিলাম কি জানি ছেলেরা পাশ করলে চাকরি পেলে খুশি হয়ে পুজো কি দিই মেয়েদের ভালো বিয়ে হবে বলে মানত কি করিনি সেই সঙ্গে ওদের উচ্চশিক্ষা কি দিই নি শিক্ষার বেলায় ছেলে মেয়ে হিসেবে এটুকু কি আশা করতে পারি না যে ওরা মানুষকে মানুষ জ্ঞান করবে বাবা মাকে সম্মান দেবে বুঝি বলে ওই যে বলেছিলে যুগটা কত তাড়াতাড়ি পাল্টাচ্ছে বোঝা যায়নি ওইটাই আসল কথা ওরা যেটুকু করে ওরা মনে করে যথেষ্ট হ্যাঁ কিংবা গালে যথেষ্ট বলে কি এখনো লাগছে না ভাবি কেন সব এত অন্যরকম হয়ে গেল কেন দুজন চুপ করে বসে থাকে চোখে জল পড়ে বুবাই প্রবেশ করে বয়স সতেরো থেকে উনিশের মধ্যে বুবাই বলে কি হলো দাদু আরে তোমরা কি শোকসভা করছিলে নাকি আরে নাকি। দু তো আমার বান্ধবী হ্যাঁ দাদু বান্ধবী কি কি মাঝে মাঝে বন্ধু বলা যায় হ্যাঁ গো দাদু কি হয়েছে ব্যাপারটা যেন কিরকম সিরিয়াস সিরিয়াস লাগছে বুড়ি আবার একসঙ্গে বলে না ওই পুরনো দিনের একটা কথা বুয়াই খুব হেসে উঠে আবার ওরা থেমে যায় বলে কি ব্যাপার আজ কোর কথা বলে ঠিক করেছো না কি এত ভালো রিহার্সাল কখন দিলে বুড়ো বলে দাদু ভাই আন্ডারস্ট্যান্ডিং থাকলে রিহার্সালের খুব বেশি দরকার হয় না বুড়ি এতক্ষণে সামলে নিয়েছে বলে তা আমার হর্ষ সখা কোন অভিশার থেকে ফিরতে সন্ধে গড়িয়ে প্রায় রাত হলো ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য কিন্তু বৃদ্ধা বান্ধবী আমি যে আজ দিন যাবো এই রকমই যাত্র করিয়া ফিরিতেছি তাহা কি তুমি লক্ষ্য করাই আমি ভাবিয়াছিলাম একদিন তুমি শান্বিত হইয়া মুখ বার করিয়া বসিয়া থাকিবে আমি দেহি পদবল্লভ মুদারম বলিয়া তোমার পদযুগল বলে ওর পা ধরতে যায় বুড়ি ওই অবস্থাতেই প্রায় লাভ দিয়ে সরে গিয়ে বলে ভালো হবে না বুকাই আমার পায়ে সুসুরে লাগে ভালো হবে না বুয়াই যেন খুব নিষ্ঠাভাবে বলছে না আমি ছাড়িব না কোথায় ইচ্ছা বরং আমি দেখলাম আমার এই বৃদ্ধ প্রতি আর আমি তো মোটাম করতে পারি না এই বুঝ ভালো হবে না ভালো হবে না বুড়ো উঠে বলে আমি উহার হইয়া মাপ চাহিতেছি হর্ষবর্ধন এইবারের মতো তোমার এই অবিশ্বাসনী অবিশ্বাসিনী প্রেমিকাকে মাপ করিয়া দাও বেয়ে বলে হলো না হল না মাপ নয় ক্ষমা বলা উচিত ছিল ওরা বলে বদলে হর্ষবর্ধন বললাম আর মাফের বদলে ক্ষমা ইস সব বাতিল করে দেয়া উচিত এসে ওঠে বৌবাই হঠাৎ গম্ভীর হয়ে বুড় পায়ের কাছে ঠেসান দিয়ে মাটিতে বসে পড়ে বলে কি হয়েছিল গো দাদু দুজনে মিলে কাঁদছিলি কেন মাতৃদেবে আবার কিছু বলেছে নাকি তোমাদেরকে হম আবার ওরা একসঙ্গে বলে না সে কথা আবার তোকে কে বললো কী জানি দাদু আমার মনে হচ্ছে তোমাদের বিরুদ্ধে কীরকম একটা ষড়যন্ত্র শুরু হই হইয়াছে বলে আমরা তো দাদু সিংহাসনে বসে নেই আমরা তো সারেন্ডার করেই বসে আছি বৃদ্ধা বড্ড সেকেলে তোমরা কেন আছো বলতে পারো যাক আমাকে এক্ষুনি নিউ জলপাইগুড়ি স্টেশনে যেতে হবে কেন কলিকাতা হইতে তোমাদের বড়ো পুত্র পুত্র বধুমাতা আসিতেছে ট্রেন প্রায় বারো ঘন্টা লেট করিয়াছে রাস্তায় বিরোন এই টেলিগ্রামটি হাতে ধরাইয়া দিল বুড়ো বুড়ো বলে কি পার্থ পুতুল হ্যাঁ গো বড়ো মামা আর বড় মামি তা আমার পরম পূজনীয় পিতার স্বর্গাদপি মাতা গেলেন কোথায় বলে ফিস অনে বাড়িতে ওরা তাস খেলতে চায় কারেক্ট আজ শনিবার এবং আজ তাস না খেলা মহাপ শোনো দাদু আমি স্টেশনে যাচ্ছি ইতিমধ্যে যদি আমার এক বা একাধিক কোনো বন্ধু আমার জন্য একটি পুতুলি বিশেষ দিতে আসে তোমরা গ্রহণ করি এবং সযত্ন লুকাইয়া রাখিবা ফিসের পুতুলি এইবার তোমরা তোমাদের দুই দক্ষিণ হস্ত আমার মাথার উপর করো এবং একটুখানি হাত দিতে থাকে বুড়ি বলে কি হরি সিং কে জীপের কথা বলে এসেছি ও অপেক্ষা করছে বুড়ো বলে এই পুঁটুলির কথা আমরা কাহাকে বলিবোনা বুবাই বলে বলো বুবাই ওর ওরফে হর্ষবর্ধনকে এই সম্পর্কে আর কোনো কথা কোনোদিন জিজ্ঞাসা করিব না বুবাই ওর ফে হর্ষবর্ধনকে এই সম্পর্কে কোনো কথায় কোনোদিন জিজ্ঞাসা করিব না শপথ বাক্য পাঠ করেছে বেশ ও কথা থাকবে রাত হয় কেন ফিরতে দাস খেলে প্র্যাকটিস করছি বুড়ে দা হিথ্যে কথা মিথ্যা জীবনের ধর্ম এত কথা শিখলি করতে থেকে পিতা স্বর্গ আর মাতা গরিউশির কাছে বাবা মার সম্পর্কে এমন করে কথা বলবি তোমরা তো ওদের বাবা মা তাই না দৌড়ে বেড়িয়ে যায় বুড়ো বলে এবার যখন থেকে এলাম তখন থেকে দেখছি বুবাইটা কেমন জানে একটু অন্যরকম হয়ে গেছে না বুড়ো বলে হ্যাঁ ওর ভেতরে মনুষ্যত্ব তাহলে আবার কাঁপে কথা তো নয় বুড়োদের মুখে দুই সমান সময় হ্যাঁ তার চেয়ে যায় হ্যাঁ বল। ষড়যন্ত্রের কথাটা বুয়ায় কি বললো বলতো একবার জিজ্ঞেস করে নিলে হতো না আগে হলে কথাটা উড়িয়ে দিতাম কিন্তু এই বছর খানেক হলেও তোমার মনে হয় না গো যেখানেই যাচ্ছি আগের মতো পাত পাই না বুড়ি বলে হ্যাঁ না পাই না এবারে কলকাতা থেকে আসার দিন পার্থ সকালবেলাতেই পিকনিক করতে বেরিয়ে গেল পুতুল তো দায় সারা ঘোষের একটা পেন নাম ঠুকে বললে মা যাবার আগে আর আপনাদের সঙ্গে দেখা হবে না সতীশকে সব বলে গেলাম ওসব ব্যবস্থা করে আপনাদের স্টেশনে পৌঁছে দেবে হম পার্থ তো আজকাল প্রণাম করবে না আর ওর মেয়ের কি নামটা যেন একটু একটা তো বললাম হ্যাঁ হ্যাঁ সে তো সামনে এলেই না আমি কষ্ট শুনেছিলাম মা যখন কিন্তু পার তো সস্ত্রিক আসছে কেন কি জানি ব্যবসা করে তো তাই হয়তো অফিসার ভগ্নিপতির কাছে কোনো সুযোগ সুবিধের জন্য আসছে বলে হতে পারে টিম্বার মার্চেন্ট তো এদিকে কাট তো অবশ্য না আমাদের সেই পুরোনো ধারায় ঠিক বলেছো ষড়যন্ত্র কথাটা ভয় পাইয়ে দিয়েছে এত সময়ের মধ্যে বুবাইটা আমাদের একটু ভালোবাসে তাই না গো হম বুবাই অন্যরকম মর মধ্যে মনুষ্যত্ব পাখা বিস্তার করছে ঝর্নার ছেলে না মেয়ে ঝর্নার এখন কিছু হয়। তুমি না ও তাই তো বড় ভুল হয়ে যায় আজকাল একটু চুপ করে থাকে সবাই একটা জিপ আসার আওয়াজ আসে বলে ওই ওরা আসছে জীব থামার শব্দ অসুব্যস্ত উঠে দাঁড়ায় বৃদ্ধ আবার হঠাৎ উঠতে গিয়ে একটা জায়গায় বসে পড়ে যে এতটাই করা দাদা বৌদি আসছে বৌ হ্যাঁ একটা টেলিগ্রাম নাকি তাহলে এখানে বসে কি করছে সদানন্দ বলেছো আমি আমি কি বলবো কি বলবো মানে এতগুলো লোক আসছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না এতগুলো তোমরা বাড়িতে গেস্ট আসছে তাতে তোমাদের কিছু করণীয় আছে স্বদেশ বলে এখন ভাবে যদি তুমি লেকচার দিতে শুরু করো তাহলে ওদিকে আরো দেরি হয়ে যাবে নাকি না তুমি থামো তো তোমার এই ধরনের কথা একটা নিরপ্রশ্রয় থাকে আর তাই চলে যাই সদাশ তাসে হেরে গিয়ে তোমার মেজাস দেখছি একেবারে রত্নবেলা হেরে আমি যেতাম না আমার মাকালফল মাকাল পার্টনার হ্যাঁ ওই মাকালফলকে পার্টনার জন্য তো এক ডেপুটি শালা উক্তি সাহিত্যিক যায় কি উত্তর আর জবাব মুখে আসছে না না জবাব মুখে না এলে তোমরা মেয়েরা এমন হয়ে যাও না হ্যাঁ হ্যাঁ এই মেয়েটিকে পেয়েছিলে বলে জীবনে উত্তরে গেলে যেখানে গেছো সেখানে একটা লটঘট করেছে আর আমি সৃত হয়ে এদের কথা শুনে চলেছেন বলে বাবা কোথায় চলে তোমাকে একবার দোকানে যেতে হবে দাদা বৌদি আসছে না সত্যি তোমাদের একদম খেয়াল থাকে না এখানে বসে আছে একটু মনে তো করিয়ে দিতে পারতে সুযোগ পেলাম না যাই চাদরটা নিয়ে আসি এই ব্যবসা গরমে বৃদ্ধ চলে যায় ভেতরে কদিন হলো বৃষ্টির নিজের বাবার সামনে তোমার জ্ঞান ছিল না নিজের শ্বশুরের সামনে শ্বশুর ঠে এমন চুপচাপ থাকেন ওর সম্পর্কে জ্ঞান না থাকাটা স্বাভাবিক অবশ্য চুপচাপ না থেকে করবেই নি বাকি যা সমস্ত স্পষ্ট করে বলো না যে বলতে চাইছিলে ঠিক ধরেছ বছরে তিন মাস ওরা থাকবেন তখন তো তখন তো তেতো ওষুধ গেলার মতো করে। তুমি কথাটা গেলেছিলে বল ঠিক আমার তো ভালো লাগে কিন্তু মেনে নেবার পর তোমাদের মতো গজগজ করি না একটা কথা তোমার মনে রাখা দরকার রত্না আমার বাবা মাকে আমি কখনো নিজের কাছে এনে রাখতে পারিনি সেটাকে আমার জন্যে তাহলে কার জন্যে তোমার নিজের মনে নেই বিয়ের পর কেবল বলতে টুইস কোম্পানি থ্রেশ ক্রাউড বাবা মা এলে নাহলে তখন আমার কতটুকু বয়স যে নিজের মত ফলাবো কিন্তু তারপর বাবা বাবা চমৎকার এই তোমার ইচ্ছে হলে এইরকম করো আমি তাই করলাম তারপরে তোমার ইচ্ছা হবে ওইরকম করো জাগে আজ তোমার পার্টনারের কাছ থেকে তাড়াতাড়ি চলে আসতে হলে বলে তোমার মেজাজটা ঠিক নেই কোনো কথা তোমার সঙ্গে না বলেই ভালো বৃদ্ধ প্রবেশ করে হাতে চাদর রত্না তোরা একটু আসতে কথা বল রান্নাঘর থেকে পর্যন্ত তোদের কথা শোনা যাচ্ছে হ্যাঁ বলকে আনতে হবে সদরবেলা আপনাকে যেতে হবে না আমি নিজে নিয়ে আসছি বেরিয়ে যায় জীবের শব্দ শোনা যায় রত্নার কি করবে ভেবে পায় না বলে অন্য মেয়েদের একটা বাপের বাড়ি থাকে দুর্বিশ হলে তারা বাপের বাড়ি চলে যায় আমার এমন কপাল যে বাপ মাকেই পোষক বসে পোষে বাপ মাকেই পোষক বলে সিঁড়ি দিয়েও পড়ে উঠে মা দাঁড়ার কতদিন মা গো বৃদ্ধা প্রবেশ করে ব্যাপার বুঝে বলে যাই উপরে একবার দেখে আসি না হলে হয়তো রাগ করবে দুটি ছেলে ঢোকে হর্ষর বৈশি প্রথম বলে আপনি হর্ষর দাদু হ্যাঁ আপনার নাম প্রসিৎ চৌধুরী হ্যাঁ ইংরেজি আমলে আপনি ওকালে তো করতেন ঠিক তাই করতাম কিন্তু তোমরা যে উকিলের মতো জেরা শুরু করলে প্রথম বলে না আমাদের জেনে নিতে হবে তো দ্বিতীয় বলে কোন কথা নাই দাদু এইটা আপনার কাছে রেখে যাচ্ছি একটা পুঁতুলি দেয় হর্ষ নিশ্চয়ই বলেছে এর কথা তবু এর দায়িত্ব কোনো ভয় নেই তোমাদের ঠিক থাকবে হ্যাঁ শোনো শোনো তুমি অঘর জেলের ছেলে না আমি পার্টির ছেলে কিন্তু তোমরা যা বললাম দাদু চলি চলে যাও পুটুলিটা নিয়ে দাঁড়িয়ে থাকো অবাক পার্টি পার্টি অঘরের ছেলে একটু বোকা আছে আরে পার্টি কথাটাই তোর উচ্চারণ করা ঠিক হয় নাই আসলে রোমান্টিক কিন্তু তার মানে তার মানে কি দাঁড়িয়ে কি ভাবছো হাতে ওটা কি এই যে এইটাই সেইটে সেই হর্ষর এইটে সেইটি তা ওটা ওরকম করে খুলিয়ে মেলে ধরে আসো কেন হর্ষটা লুকিয়ে রাখতে বলেনি তাই তো তাড়াতাড়ি চাদরের মধ্যে কিন্তু পুরো ব্যাপারটা সহজ নয় বুঝলে সে তো তখনই বোঝা গিয়েছিল সে তো গিয়েছিল কিন্তু কতখানি এই পুটুলিতে কি আছে বলতে পারো বলে পারি হয় পিস্তল না গেজা কি করে বুঝলে ও বুঝতে এবার সময় লাগে নাকি বুড়ো বলে খুলে দেখব এই ওর মাথায় হাত দিয়ে না প্রতিজ্ঞা করেছ বলে কাউকে বলবো না বলে প্রতিজ্ঞা করেছি খুলে দেখব না বলে তো প্রতিজ্ঞা করি নাই বুড়ো বলে উকিল ছেলে একসময় বোঝা যাচ্ছে থাক দেখবো না গ্যাজাজে না তা হলপ করে বলতে পারি কারণ ওর মধ্যে মনুষ্যত্বটা না মেলেছে তাহলে তাহলে কি হবে তো ঠিক পথ নয় আমরা তো এক মাস পরে চলে যাব। স্বদেশ আর তো নিজেদের নিয়েই ব্যস্ত ওর দিকে তো কেউ দেখেও না ওর দিকে কেউ দেখুক আর তো সেটা চাইছে না রত্নার আবারও ভুল করছে হ্যাঁ দুজনের কে বল দুজনকে পাহাড়া দিয়ে বেড়াচ্ছে এই ভাবছে ও কারোর সঙ্গে নষ্ট করছে আর এই ভাবছে ও কার সঙ্গে বুড়ো বলে হ্যাঁ আর এদিকে ভবিষ্যৎ যা বলেছ বলে আরে আমরা যে দুজনে অনেকক্ষণ ধরে একমত হয়ে কথা বলে চলেছি বলি হ্যাঁ গো মাথাটা ঠিক আছে তো বুড়ে বলে শুনেছি বুদ্ধিমানদের মাথা খারাপ হয় আমার মতো বোকালোকে ভয় নেই গো খুজাটা ভালো দিয়েছে শহর কিন্তু দেখো বুয়ের ব্যাপারটা কোনো মতে স্বদেশকে জানানো চাই ওকে তো একটু অন্যরকম লাগে ওরা বলে হ্যাঁ একটা কোনো ইঙ্গিতন্ত তো আচ্ছা ওরা কিছুই জানে না যার লিখে তাস খেলা নিয়ে মেতে থাকে রত্না কি করছে দেখলে কি একটা ট্যাবলেট খেলো তারপর শুয়ে পড়ল শুয়ে পড়লো হ্যাঁ মন খারাপ হলে ওরা শুয়ে কলকাতায় পুতুলকেও তাই দেখেছি দেখতাম পার্থক করে আর ওই কেন উত্তর ভাবতে পারিনি অনেক আগে ভাবতে পারতাম ওই বিপ্লব যখন পেটে তখন ভাবতাম ইংরেজ কেন থাকবে থাকা উচিত না ওটা বুড়ো বলে হ্যাঁ অধর্ম হ্যাঁ অধর্ম এই উত্তরটা তখন পেয়েছিলাম তারপর দেশ ভাগ এতে দুজনে পরস্পর ভাগ করে করে বলে চলেছে আর কি হ্যাঁ তখন থেকেই সব ভুলিয়ে যেতে লাগলো সোনার সংসার ফেলে চলে এলাম মানুষের অধম হয়ে বেঁচে থাকলাম আর তারপর থেকেই আর ওই কেন রুখতে পাই না সব গুলো মারাল হয়ে গেল ভাবলাম ছেলে মেয়ে মানুষ করেছি দেখলা মানুষ করতে পারি নাই ঝর্ণা মদ খায় বিপ্লব ঘুষ নেয় পার্থ আলমারি কালো টাকাতে বোঝায় সব জানি সব বুঝি অথচ এমন ক্ষমতা নেই যে বলবো তোমাদের ক্ষয়রাতি খাওয়া দাওয়া আমরা চাইনি বলতে তো পারি না হ্যাঁ জীবনের মায়া বড় মায়া যতক্ষণ প্রাণটা থাকে আর এতই যাদের প্রাণের মায়া তারা কেনই ওই কেন উত্তর খুঁজবে বলতে পার। যাই না আমাদের কি তাতে কিন্তু বুবাই হ্যাঁ বুবাই ব্যতিক্রম হ্যাঁ ও প্রাণের মায়া করে না অঘরের ছেলে জিতেন সেও ব্যতিক্রম আচ্ছা আমাদের সময় কি আমরা ব্যতিক্রম ছিলাম না বোধ করি না স্বদেশী হাওয়াতে আমরা ভেসে গিয়েছিলাম না বুড়ি বলছে না আমি তা মানি না তুমি বিপ্লবীদের লুকিয়ে টাকা দিতে এ কথা যদি জানাজ না আমি কি পুলিশের মার খাইনি হোক জেলে কি যাইনি সেখানে নির্যাতন কি তুমি বলবে লোভ ছিল প্রশংসা পাওয়ার লোভ কিন্তু আমি নিজেকে যতটা জানি আমি যখন চিৎকার করে বলেছি ইংরেজ ভারত সারো প্রাণ থেকে বলেছি আমি চেয়ারটার করছি আর কেউ হাততালি দিকে এইভাবে আমি করি নাই বুড়োবেলা কিন্তু বুবাইরা কি ভেবে কি করছে বলতো অনেক কিছু তো শুনছি কাগজে দেখছি ওকে শেষকালে এক্সট্রিমিস্ট হয়ে গেল নাকি বুড়োবেলা না ওকে বাঁচাতে হবে আজ এখানে কাল ওখানে কত খুন খারাপের খবর শুনি এতদিন তো কার না কার কি হচ্ছে বলে মন দিতাম না গা করতাম না কিন্তু এখন এ তো নিজেদের গায়ে আগুন গো হ্যাঁ ওর সঙ্গে কথা বলবো কি কি চায় ওরা ও আচ্ছা বলো তো ওর কিসের অভাব ছিল বুড়োবেলা অভাবে তো না হচ্ছে। অনেক সময় আজ থেকে ডুবাইয়ের পেছনে লাগা যাবে শোনো সুর তুমি তো চা খাও এখন রত্না তাহলে রতনাকে এক কাপ গিয়ে দেও না তুমি না বলে হাসতে হাসতে হারে হারে আমায় শোনবার চেষ্টা করছে বৃদ্ধ একটি গামছায় মুখ মুসতে মুছতে ভেতরে আসে করছো ছি ছি ছি এরকম করে ওদের কথা শুনছে কেন চলে আসো বলছি চলে এসো বুড়ি ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলে তারপরে একটু কাছে এসে বলে যে কথা কো না আমাকে শুনতে দাও এই না চিরকাল সব ব্যাপার আমি ঘেন্না করে এসেছি বলে চিরকাল আমাদের জীবন মরণের কথা নিয়ে কথা হননি আমারে বাধা দিও না শুনতে দাও বৃদ্ধা আবার দরজার কাছে যায় মাইকের মাধ্যমে ভেতরের কথা দর্শকদের কাছে পৌঁছে সেই সব কথার আঘাত প্রত্যাঘাত বৃদ্ধ বৃদ্ধার দেখা যায়